আনাস ইবনু মালিক রজিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম ঈদ ইদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না অপর এক বর্ণনায় আনাস রজিয়াল্লাহ তাল্লাহ্ন নাবীজ সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি তা বিজোর সংখ্যায় খেতেন